একাদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা আঠেরোশো রাখাল বলরামের পিতা বেনীপাল মাস্টার মণিমল্লিক ঈশান কিশোরীগুপ্ত প্রভৃতি সঙ্গে আজ মঙ্গলবার ১৬ অক্টোবর 18৮৩ তিরাশি তিরিশে আশ্বিন বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন বলরামের পিতা পরম বৈষ্ণব হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন গৌড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকদের তত পছন্দ করেন না বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই শ্রীরামকৃষ্ণ যাদের উদার ভাব তাঁরা সব দেবতাকে মানে কৃষ্ণ কালী শিব রাম ইত্যাদি বলরামের পিতা হ্যাঁ যেমন এক স্বামী ভিন্ন পোশাক শ্রীরামকৃষ্ণ কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘুমটা দিল আর বললে ইনি আবার কে আমাদের পিত ধরা মোহন চূড়া পড়া কৃষ্ণ কোথায় নিষ্ঠা ভক্তি দাপর যুগে দ্বারকায় যখন আসেন কৃষ্ণ রুকিণীকে বললেন হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না তাই রাম রূপ ধরে বসলেন কে জানে বাপু আমার এই রকম অবস্থা আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি আবার লীলা থেকে নৃত্যে যাই নিত্য পৌঁছানোর নাম জ্ঞান, বড় কঠিন একেবারে বিষয়বুদ্ধি না গেলে হয় না হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন হিমালয় বললেন মা আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি তখন ভগবতী বলছেন পিতা যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে সংসার থেকে তফাত হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন সেই এক থেকে অনেক হয়েছে নিত্য থেকে লীলা এক অবস্থায় অনেক চলে যায় আবার একও চলে যায় কেন না, এক থাকলেই দুই তিনি যে উপমা রহিত উপমা দিয়ে বুঝাবার জো নাই অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয় এ জড আলো নয় আবার যখন তিনি অবস্থা বদলে দেন যখন লীলাতে মন নামিয়ে আনেন তখন দেখি ঈশ্বর মায়া জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীব জীবজগৎ করেছেন যেমন বাবু আর তার বাগান তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীব জগত, এইটির নাম জ্ঞান আর আমি কর্তা আমি গুরু আমি বাবা এরি নাম অজ্ঞান আর আমার এই সমস্ত গৃহ পরিবার ধন জন এরি নাম অজ্ঞান বলরামের পিতা আগ্ঞে হাঁ শ্রীরামকৃষ্ণ যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হবে আবার জন্ম হবে তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না গতায়াত পুনর্জন্ম হবেই মুক্তি হবে না আর আমার আমার বললেই বা কি হবে বাবুর সরকার বলে এটা আমাদের বাগান আমাদের খাট কেদারা কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন তার নিজের আম সিন্ধুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে জানতে দেয় না অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ বেদান্ত মতে অবতার নাই সেমতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট চৈতন্য দর্শন চৈতন্যদর্শন কীরূপ একেকবার চিনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো ভক্তিমতে অবতার কর্তাভজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল বাবা ভিতরে বস্তুলাভ হয়েছে অত নেচো টেচো না আঙুর তুলোর উপর যতন করে রাখতে হয় পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না ভগবান দর্শনের লক্ষণ ক্রমে ক্রমে কর্ম ত্যাগ হয় এই মানুষের ভিতর মানুষ রতন আছে আমার খাওয়ার সময় সে বলত বাবা তুমি খাচ্ছ না কাউকে খাওয়াচ্ছ এই আমি জ্ঞানী আবরণ করে রেখেছে নরেন্দ্র বলেছিল এ আমি যত যাবে তার আমি তত আসবে কেদার বলে কুম্ভের ভিতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না একটু শক্তি হতে পারে গুটিকা সিদ্ধি ঝাড়ানো ফোকানো, ঔষধ দেওয়া ব্রহ্মচারী তবে লোকের একটু উপকার হয় কেমন তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম সিদ্ধাই চাই নাই বলরামের পিতা বেনিপাল, মাস্টার মণিমল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন বাহ্য শূন্য চিত্রার পিতের ন্যায় বসিয়া আছেন समाधि भंगे पर श्रीरामकृष्ण गान गोलम जार जन् पागल कई पेलम सई य श्रीजुक्त रामल के गान गई गई प्रथम गौरांग सन्स की देखिल रे केशव भारत कूटीर अपरूप ज्योति श्री गौरांग मूरती दूनयने प्रेम बहेशतारे গৌর গৌরমত্ন মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায় কভু ধরাতে লুটায় নয়ন জলে বলে হরি ভেদ করি সিংহ রবেরে আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে মুক্তি যাচেন দ্বারে দাঁড়ে চৈতন্যদেবের এই পাগল প্রেমন্মাদ অবস্থা বর্ণনার পর ঠাকুরের রিঙ্গিতে রামলা লাবার গোপীদের উন্মাদ অবস্থা গাইতেছেন ধরনা ধরনা রথচক্র রথকে চক্রে চলে যে চক্রের চক্রী হরি যাঁর চক্রে জগৎ চলে আবার গাহিতেছেন নবনীর বর্ণ কিসেকণ শ্যাম চাঁদ রূপ হেরে করিতে বাঁশি অধরে হাসি রূপে ভুবন আলো করে